আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আগেকার আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফতো আর ইসলামের কিছু অংশ নিয়ে এ পর্বে যা থাকবে সেটা হচ্ছে আলু আলমাতের বৈশিষ্ট্য বা নাজাদপ্ত দলের বৈশিষ্ট্য বলে নিয়ে আলোচনা করব এর পূর্বে আরো সংশ্লিষ্ট কিছু প্রশ্ন উল্লেখ করব ইনশা আল্লাহ প্রথম প্রশ্ন হচ্ছে যে শেখ মুহমা আহ জমাত কাহদেরকে বলা হয় তখন তিনি উত্তরে বললেন যে আহ্ল সুন জমাত বলা হয় ওদেরকে যারা সুননতকে আঁকড়ে ধরে এবং সূন্যতির উপর তারা একমত থাকে কখনো এটার বিপরীত কোনো জিনিসের দিকে তাকান না সুনতের বাইরে কোনো কে তারা আপনার এবং আঁকিদাগত ক্ষেত্রে ধরে এরকম অন্যান্য আর তাদেরকে আহলে জমাৎ বলা হয় হম কারণ তারা এই শূন্যদের উপর একমত থাকে এই কারণে আহলে সুন জমাত তাদেরকে বলা হয় যখন আপনি বেদাধীদের অবস্থা নিয়ে চিন্তা করবেন দেখবেন যে তারা মানহাজগত ব্যাপারে হম তাদের কোনো এক না আকিদা ক্ষত্র গত ব্যাপারে এক ব্যথাতির এক চিন্তা হ্যাঁ আমলের ক্ষেত্রে এক ব্যথাতির এক ধরনের আমল তো এদের কোনো ইয়ে নাই। মানে ভিত্তি নেই এরা কখনো এক থাকতে পারে না এরা বখন ভিন্ন ভিন্ন আপনার ছোট ছোট দলে বিভক্ত হয়ে যায় এই কারণে তাদেরকে আলোচন অ জমাত বলা একবারে অহেতুক शून्य भे एकमत नए बरत सृष्टि कर प्रश्न जो रसुल आक्रमलर भाग्य जा मृत्यु पर मृत्यूर पर यह बेपारे की जानते चेन তখন শেখ মুহম্মদিন সোহা তেমিনা বলেন যে রসুল আকরম সাল্লাহসাল্লাম তার বিশুদ্ধ হাদেশের মধ্যে এই সংবাদ দিয়েছেন যে ইহুদিরা একাত্তর ভাগে বাঘ হয়েছে খ্রিস্টানরা বাহাত্তর ভাগে বাঘ হয়েছে এবং আমার উম্মাতরা অচিরই তিয়াত্তর ভাগে বাঘ হবে এবং এই সমস্ত ভাগগুলা এই সমস্ত দলগুলা যাহার নামে যাবে একমাত্র দল ছাড়া এবং তারা তারাকারা বলা যেই আদর্শের উপর আমি এবং আমার সাবেকরাম থাকবে সে আদর্শের উপর যে টিকে থাকবে তারাই হচ্ছে নাজাদপ্রাপ্ত দল এবং তারা একমাত্র যাহান নাম থেকে মুক্তি পাবে এই ফেরকা যে ফেরকাকে এই দলকে যে দলকে আপনার কি নাজাদ প্রাপ্ত দল বলা হয় সুতরাং তারা নাজাতই পাবে দুনিয়াতে বেদাত থেকে নাজাত পাবে এবং আখরাতে জাহান্নাম থেকে নাজাত পাবে সুতরাং এদেরকে নাজাদ প্রাপ্ত দল বলা হয় এরকম তাইফ এহমান সুরও বলা হয় সাহায্যপ্রাপ্ত দল হুম কারণ তারা কেমত পর্যন্ত টিকে থাকবে আল্লাহর সাহায্য পাবে কেমতের কেমত পর্যন্ত আল্লাহর বিধানের উপর হম এবং এই আপনার মানহাজের উপর তারা অটল থাকবে আল্লাহর সাহায্য তারা পেতে থাকবে এই কারণে তাকে তাদেরকে তাইফ এমান সুরও বলা হয় হম সাহায্যপ্রাপ্ত দল এই যে আপনার তিয়াত্তরটা দল বলা হইল হম যার মধ্যে একটা হচ্ছে নির্ধারণ করতে চেষ্টা করেছেন এবং সাধারণত বেদাদেরকে তিন ভাগে ভাগ করেছেন এবং প্রত্যেক ভাগের অধীনে আরো কত শাখা রেখেছেন যেন শেষ পর্যন্ত আপনার তিয়াত্তরে পৌঁছে যায় এরকম অনেক করে অনেকজনের চেষ্টা করেছেন আর কেউ কেউ এটাকে হ্যাঁ আপনার এরকম গণনাকে ঠিক বলেন বলেননি বরং বলছেন না এরকম গণনা করা ঠিক নয় কারণ এই যে ফেরকাগুলা সেগুলো একমাত্র ফেরকা নয় যে রসুল আকরাম এগুলোকেই আপনার তিয়াত্তর ফেরকা বলেছেন বরং এইগুলোর উপর বই লেখার পরও এমন কিছু ফেরকা তৈরি হয়েছে যেগুলো যেগুলো আপনার গণনা করা হয়েছে সেগুলোর চাইতে আরও ডেঞ্জারাস তাইলে সেগুলো তো বাদ পড়ে যাবে না এটা হতে পারে না এই কারণে তারা গণনা করাকে সঠিক বলে নেই जरा तेहत्तर फिर आगे बने फेले हम्म बो अपन पास्तान मध्य पाव जाए से पास्तान एक आलम देखिए छाटन जेहतर फिर पाकिस्तान मध्य पाव जाए यह बेपारे उन्नी ब जैक ये ठीक है नहीं কারণ শেখ মুহম্মুদ সাল ইমিন বলেছেন যে পরবর্তীতে এমন কিছু ফেরকা বাইরেছে এমন কিছু দল বের হয়েছে যেগুলোর উল্লেখ হয়েছে সেগুলোর চেয়ে তো আরও রেঞ্জারাস সুতরাং তো বাদ পড়ে যাবে এবং তারা বলেছেন এই সংখ্যার কোনো শেষ হবে না হম এই সংখ্যার শেষ হবে কেমত আসলে একটা সঠিকভাবে জাননাতে যাবে এবং এটার বৈশিষ্ট্য বলেছে আমরা সেইভাবে বলবো তারপর আমরা এই কথা বলবো যে যারা নবিসামের আদর্শ এবং সাবেক রামের আদর্শ মধ্যে নাই তারাই অন্যান্য ঢুকে আছে এবং এটাও বলবো হইতে পারে আপনার দশটার বেশি এখনো পাওয়া যায়নি এবং এরকম ভাবে হতে পারে যে তিনি ইঙ্গিত করেছেন এমন কিছু উসুলের দিকে যেটার অধীনে অনেক শাখা প্রশাখা আছে সুতরাং কেমত আসা পর্যন্ত এগুলা বলা আপনার সম্ভব না এই কারণে এইগুলা সংখ্যা এখনই নির্ধারণ করে ফেলা সেটা হচ্ছে আসলে এখন আমাদেরকে নাচাদ প্রাপ্ত দলের বৈশিষ্ট্য কি এবং কোন একটা বৈশিষ্ট্যের মধ্যে যদি ঘাপলা এসে যায় সে কি নাজাদ দল থেকে বের হয়ে যাবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তার উত্তর তিনি দিয়েছেন যে নাজাতপ্রাপ্ত দলের বিশেষ গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো তার মধ্যে একটা মৌলিক ধরা যেতে পারে সেটা হচ্ছে রসুল আকরমসাল্লাহ আসসালাম যেই আদর্শের উপর ছিল সেই আদর্শকে আঁকড়ে ধরা আকিদার ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে চরিত্রের ক্ষেত্রে মহামারতের ক্ষেত্রে এই চারোটা ক্ষেত্রে আপনার রসুল আকরমসাল্লাহ্লাহসাল্লামের আদর্শকে আঁকড়ে ধরা এটা এটাই হচ্ছে সর্বপ্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হ্যাঁ সেটা যেমন উনি এটার ব্যাখ্যা দিয়ে বুঝাচ্ছেন যেমন আকিদের ক্ষেত্রে দেখবেন আপনি আলো শুনত জামাতকে যে তারা কোরআন এবং শূন্যার নে আপনার ধারাকে ধরে আছে যে তারা উলুহিয়তের ক্ষেত্রে রুবুহেতের ক্ষেত্রে আসমাসিপাতের ক্ষেত্রে আল্লাহকে এককভাবে সাব্যস্ত করেছেন এটার মধ্যে কোনো তারা ভেজাল করেনি তাইলে কোরআন হাদিসের নীতির উপর তারা অটল রয়েছে আপনার আকিদার ক্ষেত্রে এরকম এবাদতের ক্ষেত্রে তিনি বলেছিলেন যে আপনি এই ফেরকাকে পাবেন এই দলকে যে ফেরকা নাজিয়ে নাজ আজাদপ্রাপ্ত দল বা আর সুনতল জমাতে পাবেন যে তারা আপনার রসুল আকরাই ইসলাম এবাদতের ক্ষেত্রে যেই আদর্শকে আপনার प्रचार कर आदर्श के तारा कठिन भाव धरिया वास्तवय तक इबादत क्षेत्र मेंबादतर आपनर की बोले एटर मौलिकतर क्षेत्र जो मौलिक भावे क्षेत्र क्षेत्र क्षेत्र तरह जगहार क्षेत्र तरह क्षेत्र सार्विक क्षेत्र तरा रसुल आकमसा देवा आदर्श के मेरे नहीं है त्ये आप कख बेदा देखते पाने ना बरम ता आल्ला रसुलर চরম আদবের পরিচয় দিয়েছে তারা কখনো আল্লাহ রসুলের সামনে কখনো অগ্রসর হননি এ বাদতের মধ্যে এমন কোনো কিছু ঢুকিয়ে দেননি যে যেটা আপনার শরীয়তের মধ্যে নেই তাইলে তারা এ বাদতের ক্ষেত্রে কুরআন হাদিসকে আঁকড়ে ধরেছে এরকম চরিত্রের ক্ষেত্রে তাদেরকে পাবেন যে অন্যদের চাইতে তারা ভিন্ন যে তাদের মধ্যে সুন্দর চরিত্র রয়েছে তারা মুসলমানদের জন্য কল্যাণ পছন্দ করে তারা একবারে উদার মানসিকতা বহন করে এবং তারা সবসময় হাসি খুশি চেহারায় অন্যের সাথে সাক্ষাৎ দিতে চায় তারা সুন্দর কথা বলে তারা দান সৎকার মধ্যে অগ্রসর এবং তারা আপনার সাহসিকতার মধ্যে অগ্রসর এই জাতীয় ভালো ভালো গুণ বৈশিষ্ট্য তাদের মধ্যে পাওয়া যায় সেটা আমরা দেখতে পাব আরব দেশের বিনবাজ হ্যাঁ যেটা এই যুগের যারা এই যুগের ছিলেন আমরা তো আগের যুগেরদেরকে দেরকে দেখিনি কিন্তু আপনি দেখবেন শেখ আবদুল আজিজ বিনবাজ শেখ মুহাম্মদ মিসমিন এবং এরকম এরা একবার চরিত্রিক দিয়ে সর্বোত্তম চরিত্রের আপনার মালিক ছিলেন হম তো সুতরাং আলাসমাত চরিত্রের দিক দিয়ে অনেক উপরে এবং মামরাদের ক্ষেত্রে তাদেরকে দেখবেন মানুষের সাথে যা আচরণ করে আচরণবিধির ক্ষেত্রে সত্যবাদিতার সাথে এবং সুস্পষ্ট আপনার বক্তব্যের মাধ্যমে তাদের সাথে আচরণ করে যেটা রসুল আকরমসালাম বেচা বিক্রির ক্ষেত্রে যে আচরণ হ্যাঁ নির্ধারণ করে দিয়েছেন রসুল বলেছেন বুখারের হাদিসের মধ্যে যে মুসলিমের হাদিসের মধ্যে আল বাই আনকাফি তিনি বলছেন ক্রয় বিক্রেতা এবং ক্রেতা दोनों क्योंकि स्वाधीन जत दो एक जन थरे ना जायर बैसे जदि तुम्हें सत्यकोले परिष्कार तरह बेपार कर आलोचना करेचा बिक्र मे बरकत दिए देवें आल्ला शानु और जो ते अपरेश मिथ्या कथा बोले लुकिए रखे पन्नर दोष इत्यादि तक तरह ये बेचा बिक्री बरकत आल्ला नष्ट कर दीबें हम्म सूतरा दुईटा गुण कथा बोला सत्य बदित स्पष्ट बदित क्योंकि अपनर आचरण क्षेत्रों मध्य अवश्य रही है जो क्षेत्र गोजामिल करकए ना जी अवश्य बेर हो जाए जमन जदि से क्षेत्र गोजामिल कर भाव बेदायत क्षेत्र गोजामिल कर फिर ना जी बेर हो जाए কিন্তু আফলাখ চরিত্র এবং আচরণবিধির ক্ষেত্রে যদি বেশ কম করে সে ফেরক আজ এ থেকে বের হবে না কিন্তু তার মর্যাদা কমে যাবে এবং চরিত্রের ক্ষেত্রে একটু বিস্তারিত বলতে হয় তিনি বললেন কারণ বিশেষ করে আলোচনা হল চরিত্র হল যে তারা আপনার এক থাকতে চায় তারা কখনো সত্যের ব্যাপারে দিমত পোষণ করেন না তারা সত্যের উপর এক থাকে যেরকম আল্লাহ বলেছেন এক থাকার জন্য সুরের সুরের মধ্যে সারা আলকা ওমাউসাইন ইবাহিমানি যে আল্লাহ বলেছেন তোমাদের জন্য আল্লাহ বিধান করেছেন ধর্মীয় ব্যাপারে যেটা সেটা হচ্ছে সেটা নুরামকে রসিয়ত করেছেন এবং আপনার কাছেও সেটা রহিত পাঠিয়েছেন সেটার রসিয়ত করেছেন ইব্রাহিম ঈসা আলীসাতসলামকেও আলহিম ইসলামকে যে তোমরা ধর্মকে প্রতিষ্ঠা করবে কখনো ধর্মের মধ্যে বিচ্ছিন্নতার পরিচয় দিবে না হ্যাঁ তাইলে হ্যাঁ এইখানে বলা হয়েছে যে যে একত্র থাকার জন্য আর এটা আল্লাহ জমাতের একটা বিশেষ বৈশিষ্ট্য এবং আল্লাহ এটাও বলেছেন যারা ধর্মের মধ্যে বিচ্ছিন্নতার পরিচয় দেয় এবং দলে দলে বিভক্ত। হয় মোহাম্মদ ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই আল্লাহ বলেছেন ইন্না দিন উদ্দিন হকা রশী আলা ইস্তাম ফিসে সুরআন আম একশো উনষাট নম্বর আয়তাল আল্লাহ বলেন যারা তাদের ধর্ম নিয়ে দলাদলি করেছে এবং দল দ্বরা বিভক্ত হয়েছে আপনার সাথে তাদের কোনো সম্পর্কে নেই সুতরাং একক থাকা মানে আপনার সুন্নতির উপর এবং সবাই সত্যের উপর অটল থাকা এককভাবে বাক্যে চলা একভাবে চলা অন্তরের মধ্যে কোনো ভিন্নতার সৃষ্টি না হওয়া এটা বেশি ফেরকেন একটা বিশেষ বৈশিষ্ট্য আচরণবিধির ক্ষেত্রে সুতরাং আপনাকে বলতে হবে তাদের মাঝে কেউ বলতে পারেন কিছু দ্বন্দ্ব দেখা যায় বলেছেন না মাস মাসাইলের ক্ষেত্রে যেইখানে আপনার গবেষণার সুযোগ রয়েছে যদি তার মধ্যে কিছুটা মত দেখা যায় কিন্তু তাদের অন্তরের মধ্যে মত নেই হ্যাঁ তারা একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করে না শত্রুতা পোষণ করে না হম বরং তারা বিশ্বাস করে যে সবাই আমরা ভাই ভাই যদিও মাসরামাশাইলের মধ্যে কিছু ব্যসম থাকে হম এই কারণে তারা দেখবেন আপনি একজনে আরেকজনের পিছনে সালাদ আদায় করে যদিও দেখা যায় যিনি সালাদ আদায় করছেন তিনি মনে করেন এই মামসাহেবের কি তারপর তুই অনুযায়ী উজু ঠিক না তারপরও যেমন মোটের গোস্ত খাওয়া ইমাম সাহেব মোটের গোস্ত খাইলেন অজু করার নাই হম কিন্তু মুক্তা দিয়েছে এমন যে তিনি বিশ্বাস করেন নোটের গোস্তু খাইলে অজু যায় তারপরেও দেখা যায় সার্ব স্বাধীনদের মধ্যে এক অপরের পিছনে একটা দা করেছেন সুতরাং কেন তাদের অন্তরের মধ্যে বিচ্ছিন্নতা নেই বরং প্রত্যেকে যখন নিজেরা গবেষক সুতরাং গবেষণা হিসেবে। তার কাছে যে দলিল সুস্পষ্ট হয়েছে সেটা সে বিশ্বাস করেছে কিন্তু তারপরেও মনের মালিন্য মনোমালিন্য সৃষ্টি হয়নি তারা মনে করেছেন যে না সত্যকে অনুসরণ করার ব্যাপারে দলিলকে অনুসরণ করার ব্যাপারে আমরা তো সবাই এক যদিও দলিলের ভিন্নতার কারণে মার্শাল কিছু ভিন্নতা তাদের মধ্যে রয়েছে কিন্তু কোরআন সন্ধ্যা কে ধরা এবং ফলফায় রাশি মানহাজকে আঁকড়ে ধরার ক্ষেত্রে তারা কিন্তু এক রয়েছে এবং আমরা প্রত্যেকে জানি এই ব্যাপারটা শুধু এখনকার আলমদের মধ্যে নয় বরং সাবাদের মধ্যেও এরকম ভিন্নতা ছিল যে অথচ সাবাদের মধ্যে মাসালার ভিন্নতার কারণেও রসুল আকরু ইসলাম তাদেরকে তিরস্কার করেন নেই যেমন একটা ঘটনা বলছি এখানে যে আস যুদ্ধ থেকে যখন রসুল আকরমসা সাহবাদেরকে নিয়ে ফিরে আসলেন তখন জিবরিল তার কাছে এসে বললেন যে আপনাকে বনুকুরাইজাকে সাহস্তা করতে হবে তখন রসুল আকরমসা ঘোষণা দিলেন যে লাইউসালিয়ান্না আহাদু মিঙ্কু আলা আসাঈনি কুরয়েদা যে তোমাদের মধ্য থেকে কেউ যেন আসর নামাজ বনিকুরাইজা যাওয়া ছাড়া না পড়ে হম এরকম বললেন তখন থেকে বের হয়ে কিন্তু পথের মধ্যে দেখা যায় যে আসরের নামাজ শেষ হওয়ার পথে তখন তাদের মধ্যে কেউ কি করলেন আপনার নামাজের টাইম বের করে দিলেন একবারে বণিকুরাজা গিয়ে তারা আসর নামাজ পড়েছেন আর কেউ বলেছেন না এটা আমরা করতে পারি না बर रसुल अकरमाम द्रुत जा बुझाते चाइ बारेना पथर नाम आदाय कर रसुल्रुप ग्रुप के तिरस्कार कर ग्रुप जदि भिन्नता सृष्टि होता है तरफ मतर मध्य क्योंकि एरा अपर प्रति शत्रुता पा कारण बुझार सूझ आई कारण सूझ दिए এই কারণে আমরা বলবো যারা আলসুদ্দের হ্যাঁ সাথে সম্পৃক্ত তারা এরকম মানসিকতা পোষণ করবে যে তারা এক হয়ে থাকবে যদিও তাদের মধ্যে কি মাসালের মধ্যে ভিন্নতা থাকুক না কেন তারা মনে করবে যে ওরা আমরা তো একই আমরা তো দলিলের ভিত্তিতে চলি আমরা পুরান দেশের ভিত্তিতে চলি সুতরাং বুঝের ব্যাস কম হতেই পারে এই কারণে কোনো দল সৃষ্টি করা যাবে না যে এক অপরকে আপনার কঠিন কথার মাধ্যমে আঘাত করবো জমাতের সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আলোচনাতা তারা কিন্তু আসলেই একক ভাবে থাকে ঐক্য তাদের মধ্যে হ্যাঁ আপনার অটুট রয়েছে এই পর্যন্ত যারা সত্যিকার অর্থে আলোচনাল জমাতের হম তারা সব এক রয়েছে যদিও মাসাই ভিন্নতা রয়েছে বুঝের ব্যাসকমের কারণে তারা কখনো একে অপরের সাথে শত্রুতা পোষণ করেনি একে অপরকে শত্রু মনে করেনি হ্যাঁ একে অপরের ব্যাপারে শত্রুতার ঘোষণা দেয়নি যে তোমাদের সাথে আমাদের কোনো আপনার বন্ধুত্ব চলবে না হুম না এরকম কখনো হয়নি হুম বরং তারা এক থেকেছে যদিও মাসালামেদের ভিন্নতা ছিল সেইভাবে আমাদের চলতে হবে আল্লাহ আমাদেরকে সেভাবে চলার তো দান করুন বসল আলব আহম আলী আসসালামী জমেন